যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপথ অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে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 আলহামিলাম সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা পিতামাতার নাফরমানি করা এবং আত্মীয়তা ছিন্ন করার বিষয়ে শরীয়তের বক্তব্য এবং বিধান এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম তো এ বিষয়ে আজকের যে হাদিসটি থেকে আমরা আলোচনা শুরু করবো সেটা হলেই আবদুল্লা বিন আমর বিন আস রাজা তিনি বলেন রসুরাম বলেছেন আল কাবাইর সবচেয়ে বড় গুনাকি আল ইসার বিল্লাহ আল্লাহর সঙ্গে শারিক করা কোন জানকে হত্যা করা واليمين الغموس एवं मिथ्या कसम खावा एवं मिथ्या कसम खा बुखारी हदीस وان هو ان رسول الله صلى الله عليه وسلم قال من الكبائر شتم رجلي والدي عبد الله بن عمر بن عاص হতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনাল কাবাইরি শতমুর রাজলি ওয়ালিদাইহি কবীরা গুনার মধ্যে কোন সন্তান পিতা মাতাকে গালি দিবে এটা কি সম্ভব কওয়ালা বলছে নাম হ্যাঁ গালি দে কিভাবে গালি দেশবু আবার রাজি ফয়া সবু আবাহুবু উম্মাহু ফু উম্মাহু तो जो अन्ो बाप के गाली दे जो ओई गाली पाल्टप के बुझते गाली दिल कारण गाली ना जित से बाप के गाली दीना माँ बोले गाली ना जितम से मार गाली दीना जेहेतु से गाली दिए गालने सरसिमार माँ बाप के गाली दिल यू अत्यंत मारत्क का बीरा गुणा তার মারাত্মক বলছে কিভাবে একজন পিতামাতা মাতা কিভাবে কোন সন্তান পিতামাতাদেরকে মাতাদেরকে অভিশাপ করতে পারে লানত করতে পারে এটাকে সম্ভব তিনি বলেন রসুল বলেছেন যদি চো এইটা আমরা গুরুত্বই দিই না আত্মীয়তার ক্ষেত্রে তো যদি আত্মীয়তা ছিন্ন করার কারণে জান্নাতে না যায় তাহলে আত্মীয়তা ছিন্ন করলাম এরপরে নামাজও পড়লাম রোজাও রাখলাম হজও করলাম জাকাত দিলাম তো একটা অপরাধের কারণে যদি জান্নাতে না যাই বলেছেন নিশ্চয় করা হারাম করে দিয়েছেন মা বাপে করা হারাম করে দিয়েছেন আদাল বানাত এবং মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া মেয়েদেরকে জীবন্ত কি করা কবর দেওয়া ওয়াক্কার এবং এইটা কেন ওটা কেন বেশি প্রশ্ন তাই না এই কেন সেই কেন কেল কাল বেশি ওয়াকার তু সাল এবং বেশি বেশি প্রশ্ন করা অধিক বেশি প্রশ্ন করা কারণ প্রশ্ন করার ক্ষেত্রে যতটুকু জেনেছি তার উপর আমল করতে হবে এখন ওর বেশি খুটিনীতি তালাশ করতে যে এইটা কেন ও এটা কেন হয়েছে এটা কেন বেশি প্রশ্ন করতে যেয়ে দেখাচ্ছে যে তার জন্য হয়তো আরও জটিল হয়ে যেতে পারে বিষয়টা ইজা মাল এবং সম্পদগুলিকে নষ্ট করা তো যেই সম্পদ আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে আমানত আমাদের উপর নাকি এটা আমি নিজে খাবো আমার পরিবারদেরকে খাওয়াবো গরিবদেরকে খাওয়াবো আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো এটা হলো উচিত কিন্তু যেই পয়সাটি আমি হারাম পথে ব্যয় করছি সেই হারাম কোনো মদ কেনার ক্ষেত্রে হতে পারে সে হারামটা কোনো হারামপন্থায় যেমন আজকাল ফিল্মি এগুলি সিডি এই সব হারামপন্থায় ঠিক তেমনই অর্থের অপচয় যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি ব্যয় করা এটা অর্থের অপচয় সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী যে হাদিসের সাথে এই অধ্যায় এখানে শেষ হয়ে যাচ্ছে পরে যেটা অধ্যায় সেটা হল বাবু আব। যে পিতার যারা বন্ধু থাকেন তাদের সঙ্গে সদাচরণ করার নেকি কি ওয়াল ওম এবং মা ওয়াল আকারিব এবং অন্যান্য আরো আত্মীয় স্বজন ওয়াল জাওজা এবং স্ত্রী এবং ওই সকল লোক যাদেরকে সম্মান করার জন্য আমাদেরকে সরিয়ে উপদেশ দিয়েছে তো এই ক্ষেত্রে তাদের যদি সম্মান করার ফজিলত কি এ বিষয়ে এই অধ্যায়টি এমনি ওমর রাজিয়া আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুসান বলেছেন যে পিতামাতার সেবার মধ্যে এটাও গণ্য যে পিতা মাতা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার যারা বন্ধু বান্ধব আছে তার যারা নিকটতম তাদের কাছে বসার মতো লোক যারা থাকে তাদের সঙ্গে সদাচরণ করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা এটাও পিতা পিতামাতার সেবার ভিতরে অন্তর্ভুক্ত তাহলে পিতামাতার সেবা হবে দুইভাবে জীবিত থাকাকালীন এবং মারা যাওয়ার পরেও জীবিত থাকাকালীন তাকে আমরা খাওয়াবো তাকে আমরা পরাবো রোগ হলে চিকিৎসা করব হ্যাঁ তাদের সেবা যত্ন করবো খেদমত করবো এইভাবে পিতামাতার মাতার সেবা যত্ন করতে হবে এবং তাদের জন্য দোয়া করব রব্বের হামু হুমায় খামার রব্বায়নি আর যখন দুনিয়া থেকে চলে যাবেন তো সেটা বা মাপ স্ত্রী হোক অন্যান্য আত্মীয় স্বজন হোক কেউ যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে চলে যাওয়ার পর তাদের জন্য আমরা যেটা করতে পারবো সেটা হলেই তাদের জন্য দোয়া করতে পারবো এটা তাদের জন্য লাভ আসবে আর একটা তাদের যারা নিজস্ব বন্ধুবান্ধব থাকে তাদের সঙ্গেও সদাচরণ করলে এটাও তাদের সঙ্গে সদাচরণ করার অন্তর্ভুক্ত এ বিষয়ে একটি সুন্দর হাদিস আন আবদুল্লাহেবিন দিনার আন আবদুল্লাহেবিন অমার দেখা হলো কোথায় মক্কার পথে ফসলামা আলাইহ আবদুল্লাহিনী দিলেন সালাম দিলেন ওয়াহাম আলাহ হিমারিন এবং তাকে তার নিজের গাধার উপর বসালেন কানুহু যে নিজে আবদুল্লাহ করতেন সেই গাধা করলেন আমি আব্দুল্লা বিন অমর কে বললাম আসল হাকাল আল্লাহ আপনাকে সংশোধন করুক হুমুল আরাব এরা হল বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি অহম ইয়ার এরা তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় সামান্য কিছু দিলেই পারতেন কিন্তু এই একটা বেদুইন ব্যক্তি হঠাৎ করে দেখা হলো পথে আর আপনি তাকে আপনার সবারের গাধাও দেয়া দিলেন মাথার পাখরিও দিয়ে দিলেন এত বড় উপকার করলেন কি ব্যাপার সকল আবদুল্লাবিন অমর তো আবদুল্লা বিন অমর বললেন আবাহাদা কানাবু অমর আবনের জেলাম কারণ আমি এই ব্যক্তিকে এই জন্য জিনিসগুলো দিলাম যেহেতু তার আব্বা আমার আব্বা একসঙ্গে ওটা বসা করতো তারা পরস্পরকে ভালোবাসত যেহেতু করছি কারণ আল্লাহ নবীলাম বলেছেন যে এটাও একটি নেকি যে কোন ব্যক্তি তার পিতা যারা প্রিয় ব্যক্তি ছিল তাদের পরিবারের সঙ্গে সদ করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের খেদমত করা এটাও একটি নেকি তো যেহেতু আমার আব্বা তার আব্বার সাথে ওঠা বসা ছিল তো এই তার সঙ্গে সাক্ষাৎ হয়ে এত বড় স্থান করলে এটা তো একটা দূরের সম্পর্ক আমাদের আপন আত্মীয়দের মধ্যে দেখা যাচ্ছে যে যার সঙ্গে রক্ত সম্পর্ক সে যদি মারা যায় তার নাতিপুতির সাথে আর কোনো সম্পর্ক থাকে না থাকে কি থাকে না অথচ সাহাবা এখরাম কত দূর থেকে সম্পর্ক নিয়েছে তারা এত বড় নেকির কাজে তারা নিজেকে সবসময় অগ্রসর করতেন অ্যাডভান্স থাকতেন কারণ তাদের উদ্দেশ্য ছিল জান্নাত পাওয়া সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা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 প্রতি শুক্রবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকাশন ডিবে উইটনেস ডাক দেখুন সম্মুখ সম্প্রচার আলহামদুলিল্লাহ ও সালু ও সালামিল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী Pita Matar অথবা স্ত্রী অথবা অন্যান্য আত্মীয় স্বজনদের তাদের মারা যাওয়ার পর বা তাদের যারা বন্ধু বান্ধব থাকবে তাদের সঙ্গে সদাচরণ করার ক্ষেত্রে যে অধ্যায় টি আছে অধ্যায় আমরা আলোচনা করছিলাম এ বিষয়ে মালিক বিন রবি বলেন একজন ব্যক্তি আসলো ফকাল এবং বললো ইয়া রসুল্লাহ হালবাক আবার রুহুমা বিহি বাদামা তিহিমা পিতা মাতা মারা যাওয়ার পর তাদের সঙ্গে কোন সদ ব্যবহার করার তাদের সঙ্গে সদ আচরণ করার কি কোনো মাধ্যম আছে জীবিত যতদিন ছিল ততদিন করেছি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে আমার জন্য করণীয় কি আছে বলেন। নাম আছে আছে কি পিতামাতা জন্য দোয়া করা। বলেনা এটা হোক অতবা বাংলায় হোক যেকোনো ভাষায় যে যে ভাষা জানে সে ভাষা দোয়া করবে দোয়া করতে হবে والاستغفار لهما एवं सही দুইজনার জন্য ক্ষমা চাওয়া তার জন্য দোয়া করা এবং ক্ষমা চাওয়া আল্লাহ তোমার আব্বা কে মাফ করে ربنا اغفر لنا وليخواننا الذين سبقونا بالایمان ربنا اغفر لي ولوالدي و للمؤمنين الحساب يلا আমাকে তুমি ক্ষমা করে দাও তো তাদের জন্য ক্ষমা চাইতে হবে ইস্তিগফার فاد عهدهما من بعدهما এবং তারা যদি কোনো ওয়াদা করে থাকে শপথ করে থাকে তাহলে সেটাকে পূর্ণ করে দেওয়া কারো কাছ থেকে ঋণ নিয়েছে কাউকে বলেছে যে তোমাকে এটা দিব। এটা করব তো এই ধরনের কোনো প্রতিজা যদি সে করা থাকে তাহলে ছেলে পেলেরা সেটাকে কি করে তারা পিতামাতার পক্ষ থেকে যদি আদায় করে দেয় তাহলে এটাও পিতা সেবা বলে গুণ্য হবে এটা ওয়াসুর রহমান আল্লা তুসাল এবং ওই আত্মীয়তা বন্ধন ঠিক রাখা যেই আত্মীয়তার কারণেই আত্মীয়তার মূল সম্পর্ক যেই কারণেই আত্মীয়তার মাঝে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে সেটাকে ঠিক রাখা বলছেন ওয়াল ইকরাম ও সাদে কহিমা এবং পিতামাতার যারা বন্ধু বান্ধব থাকবে তাদের সঙ্গে তাদের প্রতি দয়া করা তাদের প্রতি এহসান করা তাদের প্রতি অনুগ্রহ করা এটাও পিতা মাতার সেবার ভিতরে অন্তর্ভুক্ত তিনি وسلم যতগুন স্ত্রী গুণ ছিলেন कारो विषय ईर्षा हतो ना जत बसी ईर्षा हतो अल्लाह खीजा हतीजार सम्पर्िंगसार ईर्षा मदे पार्थक्य जाने हिंगसा हम जी और जी भालो शेरा का भलो जिन ध्वस हो जाए असूख और ईर्षा हिलाह ताके दिए दी तर भलो काज करतम यहाँ हल ईर्षा তো আয়সা জিয়া আল্লাহ বললেন যে আমার ঈর্ষা হয় খাতিজার উপরে আর অন্য কোন নারীর উপা হয় এর কারণ কি এর কারণটা হলে যে শুধু নবীজার কথা বলতেন এমন কি কখনো কখনো এমনও হতো যে কোনো ছাগল জবাই করলে সে ছাগলের গোস্ত কেটে কিছু গোস্ত ওই খাতিজার বান্ধবীর বাড়িতে পাঠা দিতেন খাতিজার কথা তো বলেনি আবার খাতিজা মারা গিয়েছে তার যারা বান্ধবী আছে তাদের কাছে গোস্ত পাঠান বেশি ওনার পক্ষতে খাতিজার কথা শুনতে শুনতে আমি কোনো এক সময় ওনাকে বলে বসলাম সম্পর্কে যত কথা বলেন এটা শুনে মনে হলো দুনিয়ায় আর কোন নারী নাই খাদিজা সারা। ফায়াকুল তো তিনি তখন বলতেন তার ভিতরে এই গুণ ছিল এই গুণ গুণ ছিল ছিল এই মিনহা ওয়ালাদুন আর আমাকে আল্লাহ যত সন্তান দিয়েছে এই খাদিজার মাধ্যমে দিয়েছে তো এই হাদিস থেকে যেটা আমরা প্রমাণ পেলাম সেটা হলে যে আল্লাহ নবী সালাম উনি আত্মীয়তা বন্ধন তো ঠিক রাখ নেই কিন্তু নিজেদের স্ত্রী হোক বা পিতামাতা হোক এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের সঙ্গে সদ আচরণের এটাও একটা মাধ্যম যে তাদের বান্ধবীদেরকে খেয়াল করা তাদের বন্ধু কি করা এহসান করা দয়া করা এ বিষয়ে আরেকটি হাদিস ওফি রেওয়ায়তিন আরেকটি রেওয়য়েতে আছে ওয়া ইনকান আলায় وفي روايه ان كان ادب هشات يقول ارسلوا بها الى اصقاء خديجه تكون ثاغل জবাই করেন তো তার তাহলে তার বান্ধবীদের কাছে ছাগলে gosto পাঠিয়ে দেন এবং উনি নির্দেশ দিতেন যে খাদিজার বান্ধবীদের কাছে তোমরা ছাগলে gosto পাঠিয়ে عن قال خرجت مع جرير بن عبد الله البجلي رضي الله عنه في سفرين فكان يخدمني فقلت له لا تفعل فقال اني قد رأيت الانصار تصنعوا برسول الله شيئا عليت على نفسي الا اسحب احدا منهم الا خدمته متفق عليه انس بن مالك رضي الله تعالى تني بولن বলছেন قال خرجت ما جرير بن عبد الله البجلي جرير بن عبد البجلي الله البجليর সঙ্গে আমি বের হলাম الله تعالی في سفرين কোন এক সফরে فكان يخدمني যে আনাস বলছেন যে সে আমার সেবা করা শুরু করে দিল আমার খেদমত করতেছে ফুল আমি তাকে বললাম আপনি আমাকে এভাবে খেদমত করছেন কেন এভাবে করেন তখন তিনি বললেন তাসনাউবির সৈন আমি যেহেতু দেখেছি যে আনসারই যারা সাহাবাহরাম ছিলেন তারা আল্লা নবীসলামের কত সেবা করেছেন তাদের জন্য কত কিছু করেছেন বলছেন আলাই তু আলাহ নাফসি আমি আমার নিজের উপর আমি এটা সপোর্ট করে নিয়েছি আল্লাহ আসহাব আহদা মিনহুম্লা খদাম তহ আমি যদি কোনো সময় কোনো আনসারি ব্যক্তিকে আমি কাছে পাই তাহলে আমি তাদের সেবা করব তো যেহেতু আপনাকে পেয়েছি তাই আপনার আমি কি করছি সেবা করতেছি বাবু ইকরামী আহলে বাইতি রসুর আল্লাহ সাল্লাম ও বেয়ানি ফাদুল্হি আহলে বাইত রসুরুল্লাহ সাল্লামের বংশধরদেরকে সম্মান করা এবং তাদের ফজিলত সম্পর্কে এই অধ্যায় আল্লাহ বলেন হে আমার বংশধর শুনে রাখো ইউরিদুল্লাহ লিউ হিবাহ আল্লাহ তালা তোমাদেরকে পবিত্র করতে চায় না পাকি থেকে আল্লাহ তালা তোমাদের থেকে তোমাদের নাপাকিকে নিয়ে যেতে চায় ধুয়ে দিতে চায় মুছে ফেলতে চায় ও তাহিরকম তা তহ এবং তোমাদেরকে পবিত্র করতে চায় তো এখানে আহলে বাঈতের সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা চায় যে আহলে বাইতের ভিতরে যে ত্রুটি আছে যে ময়লা আছে তাদেরকে দূর করে দিয়ে তাদেরকে পরিপূর্ণ পবিত্র করতে চায় অক আল্লা তালা আল্লাহ আলো বলেন হুমাই আজিম শাহ ইরাল্লাহ ফাইন তাকুয়াল কুলুক যারা আল্লা সম্মান করবে তাহলে সেটি তার অন্তরের গণ্য হবে ওয়ানু হাইয়ান তিনি বলেন আমি এবং আপনি তো অনেকগুলি কল্যাণ পেয়েছেন কিভাবে আল্লাহকে দেখেছেন আপনি সাহাবি এরা হল তাবি বাহু তার হাদিস আপনি শুনেছেন হাদিস না আপনি যদি আল্লাহ নবীর মুখে কিছু হাদিস শুনে থাকেন তাহলে আমাদেরকে একটু হাদিস শোনান কালা তখন তিনি বললেনা আখি হে আমার ভাতিজা ওল্লাহি আল্লাহ কসম খেয়ে বলছি লাকাত কাবিরাত সিন্নি ওয়া কাদুম আহাদি আমার বয়স অনেক বেশি হয়ে গেছে এবং আমার সময়টাও পুরোনা হয়ে গেছে মানে সি তু বাজ আল্লাহ আই অনেক কিছু শিখেছিলাম তা ভুলে গেছি বলছেন কামা আর রসুরুল্লাহ আল্লাহনবী আমাদের মাঝে একদিন দাঁড়ালেন দাঁড়ানোর পর একটি ক্ষুদ্র দিলেন কোন জায়গায় এমন একটি পানির কাছে যে পানি নার নাম হলো খুম্মা নাম জায়গা জায়গা মক্কা মজিরের মাঝখানে ফাহমিদ আল্লাহ ও আসন আলাই আল্লা নবীলাম তিনি খুদ্ শুরু করলেন প্রশংসার মাধ্যমে এবং বললেন আম্মা বাদ অতপর হে মানুষ সকল আমি তোমাদের মতো মানুষ অচিরেই হয়তো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব শোনো আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম প্রথমটা হলো আল্লাহর কিতাব যার ভিতরে হেদায়ত এবং নূর আছে তোমরা সেটাকে শক্ত করে ধরো সেটাকে ফাহাস আল্লাহ কিতাবিল্লা রিহি তো উনি আল্লাহর কিতাব পড়া এবং তার উপর আমল করা সম্পর্কে বক্তব্য দিলেন আল্লাহর বিধান সম্পর্কে যে আমার পরিবার সম্পর্কে তোমার সচেতন থাকবে ফকর হুসাইন তো হুসাইন বললেন হে জয় ওনার আহলে কারা ছিল আহলে বাইত বলতে ওনার বংশধর কাকে গণ্য করা হবে বলছেন আলাইসা নিসাউহু মিন আহলি বাইতি ফার ইস্ত্রীগুন তারাকি আহলি বাইত নই ক্বালা তিনি বলেন নিসাউহু মিন আহলি বাইতি তারা আহলি বাইত তবে আহলি বাই ঐ ব্যক্তিকে বলা হয় যাদের উপর সদকা হারাম সদকার জিনিস খাওয়া যাদের উপর কি হারাম ওয়া মানহুম তারাকারা বলছিলেন হুম আলু আলী আলীর বংশ ওয়া আলু আকিল আকিলের বংশ ওয়া আলু জাফর জাফরের বংশ আলীর পরিবার আকিল পরিবার জাফারের পরিবার আব্বাসের পরিবার এরা হল আহলে বাইত। কালা তখন তিনি বলেন কুল্লু হা নাম। বলছেন এই প্রত্যেকের উপরে কি হারাম বলছে হারাম তো শ্রোতা ও দর্শক মন্ডলী এটা একটি লম্বা হাদিস যে হাদিস থেকে শুধু আমরা এতটুকু বিষয় আমরা যেটা জানতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী সাহা সালাম উনি ওনার যে আহলে বাইদ আছেন ওনার যে পরিবার বর্গ ছিলেন তাদের বিষয়ে উনি বিশেষ ফজিলত বর্ণনা করেছেন এবং বলেছেন তাদের বিষয়ে তোমরা সতর্ক থাকবে তাদেরকে সম্মান করবে তাদের বিষয়ে কোনো কটাক্ষ কথা বলা তাদেরকে অসম্মান করা এটা ছড়িয়েতে না এবং আমরা এটাও জানলাম যে আহলে বাঈদ কারা কারা সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই আহলে বাঈত্বের সম্পর্ক এবং তাদের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা এখানেই শেষ করব আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই শরীয়ত বোঝা এবং তার উপর আমুল করা তৌফি দান করুন দাওয়ানা আলহামদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক नाम करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা <laughs> मुस्लिम अवर्जन के इसलमर दीबीम बुनियादी नीति समूह देख मुसलिम जीवन मूल भित्ती बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच टाइपन सम्प्रचार सकाल छंगी बांगल्